তুলেছি দরবার তবু শূন্য দুটি হা তুলেছি দরবার তবু শূন্য দুটি হা কবুল করো ও গো প্রেম মাই মোদের মুনা যা কবুল করো ও গো প্রেমো মায় মোদের মনে যা তুললেছি দরবার তবু শূন্য দুটি হা তু নিছি দরবার তবহা কবুল করম মধের মোনা কবুল কর ওগো প্রেময় মধের মো না যা পাপি তাপি বন্দ বলে যেও না ক ভুলে ফুরই নামি রু সিল কাছে তুলে पापी तपी बंद बोल जे नाको भूले कफुरु ना सी लाईनो का पापी तपी बंद बोल जे नाको भूले कफुर ना मिर्ुशी काछे का তুমর রাহে কবুল করো তুমার রাহে কবুল করো মোদের হায়া কবুল করো ও গো প্রেমো মায় মোদের মো না যা কবুল করো ও গো প্রেমো মায় মোদের মো না যা তোলেছি দরবার তব শূন্য দুটি হা। তুলেছি দরবার তবহা কবুল কর ও গো প্রেমের মো প্রেম ময় মূর ধরে মোনা যা ভুলে গিয়ে ভুলেগি মায় প্রিয় হয়েছি বেদিষা সরল পথে নবীর মতে চালও হর হামেশা ভুলে গিয়ে তো প্রিয় হয়ে বেদিশা শরল পোথে নৌ বীর মাতে চালও হর হামে ভোলে গিয়ে তো প্রিয় হোচি বেদিশা শরুল পোথে নৌ বীরর মাতে হর হামে মদের তরে দিয়ে খুলে মোদের তরে বাবের কবুল করো ও গো প্রেম ময় মোদের বোন যা কবুল করো ও গো প্রেম ময় মোদের বোন যা তুলেছি দরবার তব শূন্য দুটি হা তুলেছি দরবার দূন্যটিহা কবুল করোনা যা কবুল কর ও গো প্রেময় মোদের মুনা যা মরণ কালে যদি ভুলে যাই গত নাম জারি করে দিও মুখে পবিত্র কালা मरन काले जो दी फूल जाई गो मरना जारी कोर दि मुखे पबित्र काला मरन काल जो दी फूल जाई मरना जारी कोर दि मुखे पबित्रों का তোমার রাশিম করুনাতে তোমার রাশিম করুনাতে দিয়া যা কবুল করো ও গো প্রেম মায় মোদের মুনা যা কবুল করো ও গো প্রেমো মায় মোদের মুনা যা তুলেছি দরবার তব শূন্য দুটি হা তুলেছি দরবার তব শূন্য দুটি হা কবুল করো ও গো প্রেম মাই মের বোন যা কবুল করো ও গো প্রেম মাই যা কবুল করো ও গো প্রেম মাই যা